সালামুকমতারকাত brindu. Ashun. আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শ কিতাব এর ধারাবাহিক দর্শ আমরা নিয়মিত শুনে আসছি আজকে আমরা এর নবম দর্শে আলোচনা মনোযোগ সহকারে শুনব সে অধ্যায়টি হল বাবু আল হাউফ মিনা শির্ক শের্ক বিষয়ে ভয় ভীতি করা এ প্রসঙ্গেই লেখক রাহেমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন শেরক থেকে ভয় করা বা শের্ক বিষয়ে আশঙ্কা করা এর অর্থ এই নয়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 কোথাও গেলে একাধিক রাস্তা থাকে কোনো রাস্তায় পাওয়া যায় সেখানে রয়েছে সে রাস্তায় সে রাস্তায় রয়েছে চিন্তাইকারী এখন এই চিন্তাইকারী সম্পর্কে যদি আমার কিছুই না ধারণা থাকে যে এই রাস্তায় রয়েছে। তাহলে আমি হয়তো কোনোদিন সে রাস্তা দিয়ে চলবো চিন্তাইকারীর সম্মুখে আমি পড়ে যাব। চিন্তাইকারী আমাকে আক্রমণ করবে এ আমি বিপদগ্রস্ত হয়ে যাব। তাহলে আমাকে কেন জানতে হবে যে কোন রাস্তায় চিন্তাইকারী আছে না আছে জানব এই জন্যই যেন আমি চিন্তাইকারীর মুখে কোনোদিন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 কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় যেটি সবচেয়ে প্রিয় বিষয় যেটি তা হল হলো সুবাহকে আঁকড়ে ধরা অনুরূপ আল্লাহ রাবুল্লাহ কাছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধরনের অপরাধ ও জঘন্যতম অপরাধ আল্লাহ সুবাহনতাল কাছে যেটি সেটি হলো শির আর এই শিল্প মানুষকে জান্নাত থেকে বিরত রাখবে এবং জাহান্নামে টেনে নিবে আল্লাহ রাবুল্লাহ আলমিনে বলছেন যারা আল্লাহ সুবাহ আল্লাহ লিপ্ত হয় অংশী স্থাপন করে আল্লাহর শরীর সাব্যস্ত করে আল্লাহ বলছেন ফকদ হার রাহু আলাই হিল আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন আর এই জালিম মুশেকদের জন্য ইহকাল ও পরকাল আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা থাকে না তাই প্রিয় বন্ধুরা আমরা এই শের নিয়ে একটু সচেতন হওয়ার চেষ্টা করি শের সম্পর্কে আমরা একটু ধারণা নেব যেন আমরা এই শেরকে কোনদিন ভুল করেও লিপ্ত না হই শের থেকে যেন আমরা সব সময় বেঁচে থাকতে পারি সবসময় যেন আল্লাহ মধ্যে চলতে পারি এজন্যই আমাদেরকে এই শের সম্পর্কে একটু ধারণা নিতে হবে লেখক রাহে মহল্লাহ তিনি সর্বপ্রথমেই একটি আয়াত নিয়ে এসেছেন যে আয়াতটি হল সুরা নিসা এর একশত নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষ অপরাধী হয়ে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় সঠিকভাবে তৌবা করে তখন সব অপরাধগুলি আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেন কিন্তু অনেক সময়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 তাহলে সেই অপরাধ আল্লাহ রাবুল্লাহ আলমিনের অপরাধ কে কখনো ক্ষমা করবেন না আল্লাহ রা আলমিনের সাথে আল্লাহ রীক অংশী সাব্যস্ত করে থাকে আল্লাহ রবাহ আলমিন সেটাকে কখনো ক্ষমা করে দেন না শের ছাড়া অন্য যেগুলি অপরাধ সেগুলিকে আল্লাহ যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু প্রিয় বন্ধুরা তাই আসুন লেখক রাহমহল্লা এই জন্যই তিনি এ অধ্যায় বেঁধেছেন যে শেরক সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিতে হবে যেন আমরা কখনো শেরকে লিপ্ত না হয়ে যাই আমরা যদি লক্ষ্য করি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসালু আসসালাম তিনি কিভাবে শেরক থেকে সতর্ক হতেন আল্লাহ আলামিন তার বিষয়টি তুলে ধরেছেন বিভিন্ন আয়াতে যেমন সোরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রা আসনাম আল্লাহ রব আলমিনের কাছে ইব্রাহিম আলাইহি সালাতাম তিনি নিজে নয় নিজে এমন তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন ওয়াজী আসনাম হে আল্লাহ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 কারণ এটি হলো এমন অপরাধ যে অপরাধের কারণে মানুষের জান্নাত হারাম হয়ে যায়। এবং নাম অপরিহার্য হয়ে যায় তাই আসুন আমাদেরকে এই সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে যেন আমরা এই শের থেকে বাঁচতে পারি এ প্রসঙ্গে লেখক রাহমহল্লা তিনি আরো বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন শের সাধারণত দুধরনের হতে পারে একটা হলো শের আমরা যাবো বিস্তারিত পরিচয় শের হল বড় শের আরেকটি হলো ছোট শের ছোট শের এই ছোট সেরক তোমরা প্রতিমা পূজা আর করবে না কারণ সাহাবাই কালামগঞ্জ যারা মুসলমান হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন তারা তো আর মর্তি পূজায় নেই তাই বলছেন জেনে রাখো আমি জানি তোমরা আর সেই বড় ধরনের কে লিপ্ত হবে না তবে তোমাদের ব্যাপারে আমি যেটি সবচেয়ে বেশি আশঙ্কা করছি তা হচ্ছে তোমরা হয়তোবা সের কে আসগার ছোট সের লিপ্ত হয়ে যেতে পারো জিজ্ঞাসা করা হলো হি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ছোট সেরক সেটি কোন জিনিস কি বিষয় কিভাবে ভাবে আল্লাহ রসুল সালি হুসালাম বললেন সে ছোট সেরক হলো আর রিয়া সেটি হলো মানুষ সলা তাদেরই করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যই ঠিকই আল্লাহর নির্দেশও ঠিকই কিন্তু তার ভিতরে একটু সুপ্ত ভাব আছে যে মানুষ যেন আমার দেখে মানুষ যেন মনে করে যে আমি খুব নামাজিয়েছেন এ যে ভাব মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য বা মানুষের কাছে লিপ্ত হবে না কিন্তু সে লিপ্ত হবে এই ছোট শেরকে আর যে ইসলামে আসে নাই তার ব্যাপারে ছোট সেরকের কোন ভয়ের প্রশ্ন আসে না কারণ সে তো এমনি বড় সমুদ্রে খাচ্ছে এই ছোট শেরক হলো তার মাঝে যে নামাজ পড়ে এই ছোট সেই হলো তার মাঝে যে রোজা রাখে ছোট মাঝে যে জাকাত দেয় এই ছোট শরীর হলো তার মাঝে যে হাজ করছে তার মাঝে যে দান সৎকা করছে কারণ সেই তার ভিতরে একটা ভাব যা আমাকে যেন মানুষও দেখে মানুষও শুনে মানুষও বুঝে যে আমি অনেক কিছু করছি প্রিয় বন্ধুরা আসুন আমরা শের সম্পর্কে ভালোভাবে অবগত হব যেন আমরা শের থেকে বেঁচে চলতে পারি আল্লাহ সন্তুষ্টি কামনায় আমরা আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের এদর্শের বাকি অংশ পূর্ণ করব ইনশা আল্লাহ আশা করি আপনার ধৈর্য সহকারে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 শেরক শব্দটি আরবি শব্দ সেন রা এবং কাফ এই তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটি তৈরি হয়েছে যে শব্দের শাব্দিক অর্থ হল অংশ এ অর্থ হিসাবে ব্যবহার হয়ে থাকে আর পরিভাষায় এই শের্ক শব্দটি আমরা বলতে পারি বিসা ইসিহি অর্থাৎ আল্লাহ আল্লাহ যেগুলি তার জন্যই শুধু বিশেষ বৈশিষ্ট্য বা তার জন্য যেগুলি বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্ব অন্য কাউকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই বিশেষত্ব গুলির যদি মনে করা হয় এটার নামই হল শির উদাহরণস্বরূপ সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি গোটা বিশ্বের স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ সুবাহআলা কাউকে যদি আমরা আল্লাহ সুবাহান সাথে গোটা বিশ্বের স্রষ্টার মতো মনে করে থাকি এটার নামই হল শির এটাকে সে বলা হয় রুবু বিয়া আল্লাহ সুবহান হাত সারা বিশ্বের প্রতিপালনকারী সারা বিশ্বের পরিচালক সারা বিশ্বের স্রষ্টা সারা বিশ্বের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবাহ এক্ষেত্রে যদি উনিও হয়তো মালিক বা কিছু অংশের মালিক তাহলে এটাও এক প্রকারশীল অন্যভাবে আরো যেগুলি বিশেষত্ব আল্লাহ সুবাহানা হুয়া তালার মানুষ শুধু নয় যত মখলুক রয়েছে সকল সৃষ্টি জীবের এবাদত পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ সুবাহ তো এই সম্পাদন করে বলতে পারি আল্লাহ সুবাহার যেগুলি হক রয়েছে সেই হকের সাথে যদি অন্য কাউকে সমপর্যায় মনে করে থাকি সেটার নামেই হলিশ আমরা জানবো যে তাওহীদ আমরা সাধারণত জেনেছি তিন প্রকার এক হল আল্লাহ সুবাহন সারা বিশ্বের মালিক সারা বিশ্বের স্রষ্টা সারা বিশ্বের পরিচালক সারা বিশ্বের প্রতিপালক এই দিক থেকে আল্লাহ সুবাহানার একটা তাওহিদ এক প্রকার যেটাকে বলা হয় তাওহেদ আর রুবু হইয়া অর্থাৎ প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সুবাহর একতবাদ দ্বিতীয় হল তাওহেদ আল উলুহিয়া অর্থাৎ সমগ্র makhluker ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমগ্র makhluker স্রষ্টা কারণ তিনি ছাড়া অন্য কেউ যেহেতু স্রষ্টা নয় অতএব তিনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার নয় সুতরাং এ ইবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এটা হলো তাওহীদ আল উলুহিয়্যা বিলহায় ইবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া অর্থাৎ আল্লাহ সুবাহ তিনি নিজেই তার করিমে এবং আল্লাহ রসুল সাল্লাম তার জন্য সুন্দর নাম বর্ণনা করেছেন সেই নামগুলি শুধু আল্লাহ রাহমিনের করা। অনুপাবে যেগুলি আল্লাহ সুবাহ সুন্দর গুনাবলী রয়েছে পুত পবিত্র গুনাবলী রয়েছে সেগুলি আল্লাহ রব্দুল্লাহ আলমিনের জন্য সাব্যস্ত করা যেমন উদাহরণস্বরূপ এলমুল গাইব গাইবের বিষয়ে একমাত্র মালিক হলেন আল্লাহ রবাহ আলামিন।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 জবাব আমরা বলবো যে না সব শেরক সমান নয় বরং শেরকের মধ্যে স্তর রয়েছে এজন্য জন্য শের পরিণতির দৃষ্টিকোণ থেকে শের কে আমরা সাধারণত দুই ভাগে বিভক্ত করব প্রথম হল শের আকবর আর দ্বিতীয় হলো শের আসগার শের কে আকবর হলো সবচেয়ে বড় শের দ্বিতীয় হল শের কে ছোট শের তো বড় শের কাকে বলা হয় আর ছোট শের কাকে বলা হয় বড় শের হল হুয়া সারফিনা যে আবাদত গুলি আল্লাহর জন্য সেগুলি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করা হয় চাই সেটি কুরবানি করা হোক চাই সেটা সেজদা দেওয়া হোক এগুলি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করা হয় এটার নামে হল শের কে সবচেয়ে বড় শের আর শের কে আসগার শের কে আসগার ছোট শেরক হল যেগুলি এই ধরনের প্রকাশ্য ইসলামের কোন আবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হচ্ছে এমন নয় কিন্তু কতগুলি ছোট বিষয় রয়েছে আবাদত আমি আল্লাহর জন্যই করছি কিন্তু তার মাঝে এমন একটি জিনিস রয়েছে যে জিনিসটি না হলে সেই আবাদত পরিপূর্ণ আল্লাহর জন্য হয় না আর ওই জিনিসটিকে যদি অন্যের জন্য রাখা হয় তখন সেটা শেরকে আসগার হয়ে যায় অর্থাৎ এমন ছোট ছোট বিষয় যেগুলি সরাসরি আবাদতকে ও গায়রুল্লার জন্য সম্পাদন করা হয় না কিন্তু এই শেরকে আসগার এটি এমন একটি মাধ্যম যেটা পর্যায়ক্রমে আবার মানুষকে শেরকে আকবরের দিকে বড় শেরকের দিকে দিয়ে যাবে এখানে আরেকটি শেরকের প্রকার বর্ণনা করতে গিয়ে বলা হয় সেটি হলো শেরকে খফি আসলে শেরকে খফি বলতে কোনো বিশেষ প্রকার নেই বরং বড় শেরকের মধ্যেও শেরকে খফি রয়েছে এবং ছোট শেরকের মধ্যেও শেরকে খফি রয়েছে উদাহরণস্বরূপ বড় শেরকের মধ্যে যেমন শেরকে আকবার যেটা সে শেরকে আকবর যদি আমার শেষদা এটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়ে থাকে তাহলে এটা হল শেরকে আকবার বড় এবং সেটা হলো জালি মানে প্রকাশ্য আর যদি এমন হয়ে থাকে যে আমার ভরসা করা তাওয়াকুল যে বিষয়টা সেটা হল অন্তরের ভিতরের বিষয় বাহ্যিকভাবে সেটা দেখা যায় না কিন্তু হয়ে থাকে। সের এটাও হবে একটা বড় কিন্তু সেটা হলো খাফি অর্থাৎ অস্পষ্ট প্রকাশ্য নয় ভিতরের বিষয় অনবভাবে সের কে আসগার এটাও দুই ধরনের হতে পারে ছোট সের সেটাও প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে প্রিয় বন্ধুরা আসুন আমরা আরেকটু বিষয় জেনে নেই যে শেরকে আসগার এবং শেরকে আকবর আমরা জানলাম কিন্তু দুই শেরকের মাঝে কি কোন পার্থক্য রয়েছে আমরা বললাম যে সংজ্ঞাগত দিক দিয়ে পার্থক্য রয়েছে তবে পরিণতির দিক থেকেও অন্যভাবে পার্থক্য রয়েছে কয়েকটি পার্থক্য আমরা এখানে একটু উল্লেখ করব। যেন আমাদের বিষয়টি ভালোভাবে বোঝার সুযোগ হয় তাহলে সেই পার্থক্যগুলির মধ্যে হলো শেরকে আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয় যার প্রমাণ আমরা একটু পরে উপস্থাপন করবো ইনশাআল্লাহ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 মা কানুই আমালুন অতীত জীবনে যত আবাদত করেছে সব আবাদত তাদের বাতিল হয়ে যাবে এটা হল সের কে কিন্তু শেরকে আসগার তেমন নয় সেরকম আসগারে লিপ্ত হলে যেই আবাদতের ক্ষেত্রে লিপ্ত হয়েছে ওই বাতিল হবে অতীতের বাতিল হবে না অন্যভাবে ভাবে শেরকে আকবার এটি মানুষকে চিরস্থায়ীভাবে ভাবে জাহান্নাবি করে দেয় যদি সে তৌবা না করে আর যদি সের কে আসগারে কেউ ছট সের লিপ্ত হয় কিন্তু তৌবা না করেও যদি মারা যায় অনুরূপ ভাবে শের কে আকবর শের কে আকবর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দেয় যে আয়ের আগে আমরা তলাওত করে সে আল্লাহ রবুল্লা আলাইহিল বলেন্লাহ এবং যেগুলি পার্থক্য রয়েছে সেই পার্থক্য মধ্যে মধ্যে আকবর মানুষকে বলছেন ফকাত হার রাহ আলাই হিল জান আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন আর শের কে আসগার চিরস্থায়ী জাহান্নামী করে না বা জান্নাত সেটা হারাম করে না বরং সে অপরাধ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 আমাদেরকে সতর্ক করেছেন স্বয়ং আল্লাহ রসুল সাল আলী হোসালাম তিনিও সাহাবিদেরকে এ বিষয়ে অনেক সতর্ক করেছেন যেমন এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আমার এ উ্মাতের মধ্যে শেরক বিষয়টি হল তো এই ছোট্ট কালো পিপিলিকা গভীর অন্ধকার রাত্রিতে চললে সেটাকে যেমন বোঝা যায় না খুব যাবে না সূক্ষ্ম খুব কঠিন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন উন্মাচের মাঝে যে শেরকের বিষয়টা হলো এত সূক্ষ্ম মানুষ খুব সতর্ক থাকা সত্ত্বেও কোন দিক দিয়ে যে সে শেরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে হয়তো কথা একটা বলতেছে কথা বলতেও সে শেরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে যখন বললেন আবুকাল্লাহ আনহু তখন আল্লাহ রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম তাহলে শের আল্লাহ ছাড়া অন্যের আবাদত করা হবে এটা ছাড়াও কি আরো শেখ রয়েছে আল্লাহ অন্য শেখ রয়েছে মানে বরং শের হল সেই গভীর অন্ধকার রপ্তিতে ছোট্ট কালো পিপিলিকা চললে যেটা যেমন সূক্ষ্ম অস্পষ্ট তার চেয়েও হল শের অত্যন্ত সূক্ষ্ম অস্পষ্ট বিষয় যেমন মানুষ যদি কথার মধ্যে এমন বলে زي أن تقول أعتني الله وفلان زي الله يبونه مكامك يتجنس ديسه এভাবে যদি বলেন এইভাবে বলার মধ্যে একটা শেরক হয়ে যায় প্রিয় বন্ধুরা আসুন শেরকের পরিচয় সম্পর্কে আমরা আর একটু সামনে অবগত হব আরো আরো জানবো এরপর যায় আমরা এই দর্শ এখানে শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ বাকি অংশ আমরা পরের দর্শে আরো ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করব আল্লাহ আমাদের বিষয়টিকে ভালো করে উপলব্ধি করে আমরা যেন এই মহা অপরাধ থেকে বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করুন আমিন ও আখরি রবিল্লা আলমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি